ইবনু আব্বাস রজিয়াল্লাহ তাল্লান্নতে বর্ণিত তিনি বলেন আমি আমার খালা মাইমুনা রজিয়াল্লাহ তাল্লান্না এর ঘরে ঘুমালাম নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সে রাতে তাঁর নিকট ছিলেন তিনি অর্থাৎ নাবী সাল্লাহু আলহি সাল্লাম অজু করলেন অতপর সালাতে দাঁড়ালেন আমিও তার বাম পাশে দাঁড়ালাম তিনি আমাকে ধরে তার ডান পাশে নিয়ে আসলেন আর তিনি তেরো রাকাত সালাত আদায় করলেন অতপর তিনি ঘুমিয়ে পড়লেন এমন কি তার নাক ডাকতে শুরু করলো। এবং তিনি যখন ঘুমাতেন তাঁর নাক ডাকত অতপর তাঁর নিকট মোয়াজ্জিন এলেন তিনি বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন এবং নতুন অজু করেননি আমর রদ্লাহ তাল্লাহ্ন বলেন এই হাদিস আমি বুকায়র র্দেল্লাহ তাল্লাহ্নকে শোনালে তিনি বলেন কুরায়ব রহমতুল্লাহ আল্লাহ এ হাদিস আমার নিকট বর্ণনা করেছেন